يبقى <تصفيق> كده حد سامنے جگہ खाली असेल तो आकागे मिळे मिळे बसें الحمد لله ان احمد هو نعمته وعيبه ولقد نؤمن به ونتوكل عليه وناهوذ بالله من شرور انفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهدله فلا عادي له ونشهد أن لا إله إذا الله وحده لا الله وحده شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحف بشيرا ونذيرا ছয় সেপ্টেম্বর ছয় অক্টোবর সঙ্গে বসি আর শেষ পর্যন্ত বসার নিয়োগ করে বসি আরেকটা ভাই অনেকে মোবাইল নিয়ে খেলা করতে থাকেন বয়ানের মধ্যেও মেহরবানি করে মোবাইলটা বন্ধ করে রেখে দেন এটা নিয়ে খেলাধুলা করার সময় নয় এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়কে বুঝবার জন্য এবং তার উপরে উঠবার জন্য এরাজা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি দুনিয়ারি জিন্দগিটা আল্লাহতলা খেলাধুলার জন্য সৃষ্টি করেন নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য আল্লাহ আল্লাহতলা আমাদেরকে দুনিয়ারি জিন্দগি দিচ্ছেন गुरुतारुगे अल्लाह तला नबील समस्त नबीर मध्यार्थे फिर तरह के मध्यम बनयाल्लाह तला तदायत माना आसमानी खिताब अल्लाह तला नबीर के, के दिशा এবং সর্বশেষ নবী জনাবসুল্লাহ সাল্লাহকে গ্রাম সমগ্র মানব জাতির জন্য নবী বানায় পাঠাইছেন এবং তার উপরেও আসমানিজেল করছেন তেইশ বছর জিন্দগিতে ফোরন নাজিল হয়েছে विभिन्न रकम आहवान और हालत भेतर दिए पार कर अल्लाहल्लाहमेंश देाव के रास्ते एत भय देखाना हो गाव के रास्त भय देखाना इसब कष्ट मुशाखा আর ভয় ভীতির ভিতর দিয়ে রসুল্লাহ আসল্লাহের দায়িত্বকে পালন করছেন মেরে মহেরামস্তাগুজ হয়ে সমস্ত নবীদের আগমন আসমানি কিতাব নাজেল হওয়া আর সব নবীদের মেহনত মুজাহাদা সব সুস্বীকার করা সৈয়দুল্লাহামের এত কষ্ট স্বীকার করা এসব কষ্টের বিনিময়ে করা কিছুর উপরে এই উম্মতকে উঠেছেন উম্মতকে কিছুর উপরে আনছেন এই জিনিসটাকে বুঝে ওই রাস্তায় জন্য এখানে একত্রিত কোন বায়ান বাল করার জন্য রসুন রেবাজ হিসাবে নয় খেলাধুলা করার জন্য নয় সময় কাটাইবার জন্য সেই জন্য মেরাম আক্রমণ দশ বলব মনোযোগ দিয়া শোনাও এবং দিনে দিনে আল্লাহ তালা কাছে দোয়াও করা যে আল্লাহ তালা আমাদেরকে রাস্তার উপরে চলবার কঠিক মুসিব করেন কারণ দুনিয়া যে মানুষ মেহনত করতেছে দুনিয়ার সব মানুষ এক লাইনে মেহনত করতেছে তাদের জিন্দিকে বানাইবার জন্য জিন্দগি বানাইবার জন্য দুনিয়ার সম্মুখ সমস্ত মানুষ এক লাইনে মেহনত করতেছে নবী বাদাম্বারদেরকে পাঠায় আল্লাহ তালা জিন্দগি বন্দার श्चित रास्ता निश्चित जिंदगी बनने वही रास्ता मानुष केसर असलुल्लाम मानुषित जिंदगी बनार रास्ता उम्मद के रास्तार ऊपर उठाइया रेखे गेसिम्मद के परिष्कारच्छन्न পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার উপরে রেখে গেলাম এখন যে পদভ্রষ্ট হবে রাস্তা হারাবে সে নিজেই রাস্তা পাওয়ার পরে নিজেকে ভুল পথে পরিচালিত করার কারণেই সে ধ্বংস হবে নষ্ট হবে তা না হলে রসুল্লাহ সুদাসি মোহাম্মদকে এক এক রাস্তার উপরে উঠাই দিয়ে মেরে মহকরম দুষ্ট গুলো সারা দুনিয়া আজ মনে করতেছে মাল বানাও টাকা বানাও পয়সা বানাও জায়গা জমিন বানাও মূল কারত্ব বানাও তোমার জিন্দি কামিয়া হবে তোমার দুনিয়ার জিন্দগি তোমার বনবে মেরে মহকরম দুষ্ট আল্লাহ আলাল্লাহ রসুল রাস্তা নিয়ে আসেন তার মাত্র তকলিকের দ্বারা রাস্তা মানুষকে বুঝাইবার জন্য চেষ্টা করা হয়েছে সে রাস্তা হইল শুধু দুনিয়ার কামিয়াবি নয় মতের পরে যে এক চিরস্থায়ী জিন্দি আসতেছে দুনিয়া এবং দুনিয়ার পরে চিরস্থায়ী জিন্দি মতের পরে চিরস্থায়ী জিন্দি উভয় যায় তার জন্য সেই নিশ্চিত রাস্তা যেটা আল্লাহ তার নবী পায় অম্বরদেরকে দিয়া রাস্তায় চললেন মানুষ নিশ্চিত কামিয়াব হয়ে যাবে কোন সন্দেহ নাই কোন রকম দ্বিধাদণ্ড নাই আর কোন রকম অনিশ্চয়তা নাই অনিশ্চয়তা নাই যে হবে কি হবে না কি হবে নিশ্চিত রাস্তা মানুষের জিন্দগির কামিয়াবির রাস্তা নিশ্চিত রাস্তা জিনিসটা তো কামিয়াব হবে সেটা হল ভাই মেরে মহাতাম দশটা আল্লাহ ইমান আমান এটা হল নিশ্চিত রাস্তা এই রাস্তায় মানুষ কামিয়াব হবে নিশ্চিত হবে এর মধ্যে কোন সন্দেহ নেই হবে কি হবে না কারণ আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষ দেখে আল্লাহর সৃষ্টি আল্লাহ নিলাম জাহিরি ভাবে মানুষ এই নিজামকে সামনে রেখে চলে মানুষ নিজের বুদ্ধি খাটায় মানুষ নিজের বিদ্যা খাটায় মানুষ এই জাহিরি নিজানে টাকা পয়সার খেল তামাশা দেখে টাকার খেল দেখো ক্ষমতার বড়াই দেখে ক্ষমতার খেল তামাশা দেখে যা কিছু মানুষ দুনিয়াতে দেখে মেরে মহতার দোষা দুর্গ এর পিছনে যে এক ंदी अल्लाह तेईम निजामी आसल निजाम मानुष जत क्षमताशाली होक दुनिया से जाहिरी भाव बाह्यिक भाव निजाम मोकबल् तर क्षमता तक सब बेकार সব ব্যর্থ হয়ে যাবে ওই ব্যক্তি কামিয়াব হইল ব্যক্তি যে নিজামকে নিজের পক্ষে দিল যে নিজাম গায়েবের মধ্যে আল্লাহতালার সে কামিয়াব হয়ে তাহে দুনিযা রাজত্ব না থাকছে দুনিয়ার জাহিরি কোন শক্তি তার কাছে না থাকছে দুনিয়ার কোন সামান না থাক সে নিঃস্ব হোক সে একেবারে দুনিয়ার সামান হিসাবে একেবারে নিঃস্ব হোক না কেন এবং সে দুনিয়াতে এইরকম ব্যক্তি হোক যার সঙ্গে দল জনসমর্থন না থাকে একেবারে একা হয় একেবারে একা হয় এবং তার সঙ্গে যদি খোদার ওই নিজাম তার সঙ্গে থাকে তার পক্ষে থাকে তো দুনিয়ার সমস্ত জাহিরি সে জয় যুক্ত হবে কামিয়াবি তার কদম চমবে সেই কামিয়াব হবে জাহিরি নিজামের ফোকার মধ্যে মানুষ পড়ে ওই ধোকার পিছনে মানুষ ছুটতে থাকে আমরাও সেই ধোকার মধ্যে পড়ে যাই কারণ যখন মানুষের ইমান আর জাতের উপরে আল্লাহ তালার সেপাতের উপরে আল্লাহ আপাকের নিজামের উপরে যে ব্যবস্থাপনা আল্লাহ তালা সাহেবের মধ্যে ওইটার উপরে যখন মানুষের ইমান দুর্বল হয়ে যায় মানুষের দৃষ্টি ওইটার উপর থেকে সরে যায় জাহিরি নিজামের উপরে তার দৃষ্টি নিবদ্ধ হয় সেখানে এটি দেখে যে উমুখে কি করে উমুখে কি করে এইগুলি নিয়ে আলোচনা করে কি কি করতেছে কি দুনিয়াতে তারা হানতে চাইতেছে সে অগ্নের দিকে তার দৃষ্টি নিবদ্ধ এবং সে ওইটা কি চিন্তা করে তাদের কি বড় শক্তি আর ক্ষমতা মনে করে মেরে মহাদাম দোস্তা গুলো এই ঢোকার মধ্যে যখন কমজোর হয়ে যায় তোর খোদার নিজাম যেটা গাইবের মধ্যে যে কমজোর ইমানওয়ালা সেই খোদার নিজামের দিকে দৃষ্টি দিতে পারে না সে ঘড়ায় দেয় হাজার মাইল দূরে যখন বম হাজার মাইল দূর থেকে সে ভয়ে কম্পবান হয় আর যে খোদার নিজামের উপরে যকিন করে যদি তার মাথার উপরে বোমা ফেলে তো সে নিশ্চিন্ত থাকে তার কোন ভয় থাকে না কারণ সে জানে দুনিয়ার অনু পরমাণু প্রত্যেকটা যার্রা যারা আল্লাহ অধিনে চোতে আল্লাহা কির নিজামের বইরে কারো খোতা হুমা নমু হা ইন্দা হু বয় বদ্রি বহরে মমা কসমি নমুহা বলা হবিনে ভাল রসবিহ মুহারাতে আল্লাহ তালা রে কবায় সেই গাইবির নিজাম যে গাইবির নিজাম এইরকম মজবুত আর শক্ত এত মজবুত নিজাম যে জলে স্থলে যত জিনিস আছে সব জিনিসের উপরে সেই জিনিস আল্লাহ তালার এনেম রয়েছে আল্লাহ তালা জানেন কোথায় কি আছে জলের স্থানে জমিনের নিচে জমিনের উপরে অন্ধকারে আলোতে যেখানে যা আছে সব কিছু জানেন জমিনের নিচে দানা মরতেছে না দানা থেকে যে চারা অঙ্কুরিত হইতেছে বলে এই সব কিছু যিনি জানেন বা আল্লাহ তালা হলেন তিনি তিনি সব জিনিসের উপরে নিজের ক্ষমতা রাখেন সব জিনিসকে নিজ অবজার মধ্যে রাখছেন যারা বাদশাহী পাইছে তাদের বাদশাহী নিজ ক্ষমতায় তারা পায় নাই জমিন আসমানের রাজত্ব আল্লাহ তালা ও হুম্ম মা মুলকে সমস্ত রাজত্বের মালিক এক আল্লাহ আতকিল মূল কামাল তাসা যাকে ইচ্ছা তিনি তার রাজত্বের কিছু অংশের মালিক বানিয়ে দেন যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তালা ওই মালিকানা ছিনে নেন তাকে রাজত্ব দেন রাজত্ব ছিনে এ নেন ইজ্জত বে ইজতি দুনিয়ার কোন নিজামের মাধ্যমে আসে না আল্লাহ পাকের নিজামের মাধ্যমে যাকে ইচ্ছা আল্লাহ তালা ইজ্জত দিয়ে দেন যাকে ইচ্ছা আল্লাহ তালা বেজ করে দেন এবং কাহা কুল্লি শহীদ কাদির সব জিনিসের উপরে ক্ষমতা পান আল্লাহ জর্রার উপরে আল্লাহ তালা ক্ষমতান দুনিয়াতে যত বোমা যত কেউ উপরে ক্ষমতা দানাওয়ালা যে আল্লাহ নিদান রূপে রাখে মেরে মহাতেরাম সে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসকে ভয় পায় না বরং আল্লাহ তালার নিদান রূপে তার থাকে যে আমলা আপাকে মেরে মহাতরাম দোষটা বুঝব সারা দুনিয়া যদি এক এক দল হয়ে যায় একা এক ব্যক্তি যদি সে প্রদার নিধানকে পক্ষে দেওয়ার যে রাস্তা সেই রাস্তায় থাকে তো সারা দুনিয়া তার সামনে পরাজিত হবে এবং সে সমস্ত দুনিয়ার উপরে জয়যুক্ত হবে সমস্ত খং এর একা জয়যুক্ত হইতেছেন আল্লাহ আপাকের নিজাম নু আর ইসরাতুবাসলামের পক্ষে সমস্ত দলবাও ওই নিজামের মোকাবিলা করতে পারতেছে না ইব্রাহিম ইসরাতাম একা এক ব্যক্তি একা এক ব্যক্তি সারা দেশ তার বিরুদ্ধে মা বাপ তার বিরুদ্ধে আর রাজত্ব হুকুমত ক্ষমতাশালী যারা তারা সব তার বিরুদ্ধে জাহিনী ক্ষমতার মালিক এবং তার জন্য আগুন তৈরি করে তাকে ওই আগুনে নিক্ষেপ করার জন্য সব এক যোগ হয়ে গেছে ইব্রাহিম আলী ইসরাতাম একা একা তো ইব্রাহিম আলী ইসরাতামের জন্য আল্লাহের গাইটি নির্দছে তো এই সমস্ত ক্ষমতা আর সমস্ত দেশবাসী সকলকে পরাজিত করে দিছে ইব্রাহিম আলী ইসরাতাম জয়যুক্ত হয়ে গেছে মেরে মহতরম দোস্ত ওই নিজামকে সঙ্গে নিবার ওই নিজামকে পক্ষে দেওয়ার রাস্তা সেই রাস্তা বুঝাইবার জন্যই দামীগের মেহনত সমস্ত নবীদের দাবত ওই রাস্তাকে বুঝাইবার জন্য তুমি ইমান বানাও আর তুমি মাথা থেকে পা পর্যন্ত এই সমস্ত শরীর অঙ্গ প্রতঙ্গের আমূলকে দুরস্ত করো তোমার চোখের দেখা ঠিক হয়ে যায় तुम्हार काना ठीक तुम्हार मुखे गला ठीक तुम हाथ पैर अमल ठीक जब तुम सर्वांग तुम्हार जे कलर जे किन ठीक तो खोदाय पाके निजाम तुम पक्षे चल निजाम मोकलए क्यों आसे पर क्यों आसित कठिन अवस्था मोकलए कठिन अवस्था खत्म हो जाए कठिन अवस्था शेष चुरमार हो जाते बाध्य है, है कठिन अवस्था दूर हो जाए সু অবস্থার নিয়ে আসবে ওই বীর দামের মাধ্যমে মেয়ে মহক দোস্ত যদি দিনের যকীন সি হয়ে যায় দিনের যকীন যদি সই হয়ে যায় আল্লাহ দুনিয়াতে আল্লাহ ওই কলমা না ইরাহা ওই কলমাওয়ালা যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায় কলমাওয়ালা দিলের মধ্যে পয়দা করার জন্যই এই তবলিকের মেহনত এই দাবত বালা মেহনত সমস্ত মসলিকের ইন দিলের ভিতর থেকে বাইর করো এক আল্লাহ পাকের দাত ও সেপাতের ইকিনকে دلر مدد پیدا کرو اللہ پیدا کر دل پیدا آسمانی کتاب, نازل پر ایک کتاب, روپرے کتاب, و کتاب روپرے یقین کے دل مدد پیدا کرو نبی رسول دابت یقین کے دلر مدد پیدا کرو آخرت دلے یقین دل کے پیدا کرو اللہ افاق আল্লাহ আপাকে নির্ধারিত তফদিরের উপরে আলো মন্দ সব আল্লাহ আপাকে নির্ধারিত তফদির এই তফদিরের মাধ্যমে আসতেছে মৌদের পরে এক জিন্দগি আসতেছে মৌদের পরে এক জিন্দগি আসতেছে জান্নাত জাহান্ন সেখানে কায়েম হবে কেমতের ময়দান কায়েম হবে এই সমস্ত मानव जति के अल्लाह तारा दोबारा जिंदा कर उठा दें से मानुषे समस्त हमल जाचने विचार हो फाफिर फायसलाोक जहान नामे जाक लोक जानना जाते उनकी जान्नतीजन लोक जाना की है एक लोक जहान नाम মানুষের আমানের উপরে বিচার হবে টাকা পয়সার উপরে বিচার হবে না হুকুমাত্রা রাজত্বের উপরে বিচার হবে না জায়গা জমিনের উপরে বিচার হবে না মানুষের জ্ঞান বুদ্ধির উপরে বিচার হবে না বিচার যেটা হবে সেটা হলো যে আমার ইমান আর আমাদের উপরে বিচার হবে যে ইমান হয়ে আসছে যে আমার হয়ে আসছে তার জন্য চির কামিয়াবি জান তার জন্য জান্নাদের ফয়সলা হবে আর যে ইমান আমল ছাড়া যাবে তার জন্য চির নাকামি চিরকালের জন্য নাকামি ব্যর্থতা ধ্বংস জাহান নামের ফয়সলা হবে ইমানকে সাত লাইনে ইমানকে বানাও সাত বিষয় উপরে ইমানকে বানাও যখন যকিন বানাও गुनाबर उपर इमान बनबे अल्लाह सब विषय जानें अल्लाह तला सब विषय देखें और जिनी दिल खबरों जानें दिलर भल्पना के এবং বাহিরকেও তিনি জানেন অন্ধকারকে জানেন অন্ধকারের ভিতরে যা সব জানেন আলোতে যা আছে এটাকেও জানেন এবং সব বিষয়ের উপরে তিনি ক্ষমতাশালী তিনি কুদরতওয়ালা সব বিষয়ের উপরে ক্ষমতাশালী মেরে মহামা বলবো আল্লাহ তালার রাস আল্লাহ তালার সেফাতের উপরে যে পানাই নিবে এবং সমস্ত जिस भो मंद सब जिस क्षमता चलते चार प्रतोध चलते मानुष भलो चाय क्षमता खराबी मंदते चाय मानुष मंदते मानुष हासिल करतेह अर छाड़ा आल्लाफा के हुकम छाकर दुस्टा बुजुर्ग ইমানকে বানাইবার জন্য এক মেহনতে ইমান বানাও যকিন বানাও আল্লাহ তালার জাতের উপরে এবং এই ইমান তোমাকে আল্লাহ আপাকে এসাহের রাস্তায় চালাবে আল্লাহ তালার হুকুমের রাস্তায় চালাবে যখন মানুষ আল্লাহ তালার হুকুমের রাস্তায় চলবে মেরে মহকরম দোস্ত ইমানের রাস্তায় আর আল্লাহ তালার হুকুমকে মানার রাস্তায় চলবে তো আল্লাহ তার পক্ষে আল্লাহ তালার গেবী নিজাম তার পক্ষে চলবে আল্লাহের গেবী নিজাম তার সামনে দুনিয়ার সমস্ত নিজাম ফেল হয়ে যাবে সমস্ত নিজাম ফেল হয়ে যাবে সব বুদ্ধি ফেল হয়ে যাবে সব বিদ্যা ফেল হয়ে যাবে সব তদবির সব চেষ্টা সব কিছু ফেল হয়ে যাবে আল্লাহ তালার নবীদের জমানায় আর নবীদের জমানায় এই কথাকে প্রমাণ করে দেখায় দিলেন ইমান আমল বালা তাদেরকে আল্লাহ তালা কামিয়াব করে দিছেন আর যারা দুনিয়ার জাহিনী লিজানকে সামনে রেখার চেষ্টা তদবির সর্বাত্মক সব রকমের ব্যবস্থা গ্রহণ করতেছিল তাদের সমস্ত ব্যবস্থাকে আল্লাহ নস্বত করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন তাদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তালা নস্বাদ করে দিছেন বেকার করেছেন আলী সালামের মোকাবেলায় সমস্ত কমের সব রকম তদবিরকে সব রকম চেষ্টাকে আল্লাহ তারা ব্যর্থ করে দিচ্ছেন কমে আওয়াজের সব চেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন কমে সমেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে দিচ্ছেন নমরুলের সমস্ত চেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন সব চেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে বিশাল আল্লাহ করে শান্তিদায়ক ঠান্ডা বানাই দিয়েছেন ইব্রাহিম আলী কুদরত আমার নিজাম আমার আমি যেরকম চাইব সেরকম হবে আগুন দিয়ে আগুন দিয়া তাকে জ্বালাই দিব আগুন দিয়া তাকে শান্তি দিতে চাইব তাকে আগুনের মধ্যে শান্তি দিয়ে দেব কিন্তু আমার ওই নিজাম থেকে উপকৃত হওয়ার রাস্তা হলে বলে আগে তুমি ইমান বানাও মহদুকের দিন থেকে বের করল্লাহ জাত রূপে ইমান আমার ইকিন করো সমস্ত মহদুকের উপর থেকে ভরসাকে হটাও এক আল্লাহ তালা জাত রূপে পুদ্রের উপরে ভরসাকে আনো ইব্রাহিম আলী ইসলাতাম আল্লাহ তালা ইম মালকুমাবাস ইব্রাহিমকে আহার খামার সেই মালকুটি নিজামকে আহ জখ দিলে দেখো আসমান রূপরে আমার হুকুম অনুযায়ী উপরে আমার হুকুমতার কর্তৃত্ব চলতেছে আমার হুকুমতার কর্তৃত্ব চলতেছে আর এই দেখো এই তারা নক্ষত্রকে আমি কি করে আবার নিবাইয়ে দিই খতম করে দিই অদৃশ্য করে দিই গায়েব করে দিই রাখের অন্ধকারে তারা নক্ষত্রকে আমি প্রকাশ করে দিলাম আবার যখন দিনের আলো ফুটল সেই তারা নক্ষত্রকে আমি গায়েব করে দিলাম সেই তারা নক্ষত্র উপরে আমার হোকমাচার আমার রাজস্ব চলতেছে চাঁদকে দেখো এরকম তেমন ভাবে আমি মাসের শুরুতে শিক্ষণ করে ফুললাম আর তাকে আস্তে আস্তে পূর্ণতায় আনলাম তারপরে বলে যে বোকা লোকেরা মনে করতেছে এই পূর্ণিমার চাঁদ যে পরিপূর্ণ চাঁদ तो ये तरा तर नबूत मने करा इबादत मंदी लगते बोले देखो चांद के आज हम सरू करते शुरू करल कमाइते शुरू करलम कमाइते कमाइते एकेीता एकेे अदृश्य और गायन कर दिल अमावस्र रात्रि मोले चांद नाम निशाना नहीं पूर्णिमार घात देखा के आई अमस्यारत्रि देखा अमावस्या रात्रि चांद आदो नई चांद ही नहीं तो तुम्हें पूजा कर पूर्णता दिल आर चांद केपूप शेष कर दिल खत्म कर दिल चांद के गायब कर दिल रंधकार चांद आदो देखल आज दिन बल्ले चांद आलो के सीमित दिल महादस्त सूर्य के देखो सूर्य से सूर्य उठे तरह कत मिश्री आलो छलो के कम तेज कर दिल कम इटार आलो के कत कखोर कर दिल जो तुम्हार चांदी जले तुम्हारे গরমে অস্থির হয়ে গেছে তো এই সূর্যকে আবার শেষ বেলায় এটাকে এটার আলোকে আবার কি রকম ভাবে সীমিত করে দিলাম এটার আলোকে আবার কিভাবে দুর্বল করে দিলাম এরকম ভাবে এই সূর্যকে আমি আবার ডুবাইয়া এটাকে খতম করে দিলাম এটার আলোই শেষ করে দিলাম আমি নুরি বড় হিমামালা ফলে আসমানি নিজাম ইব্রাহিম আলু ইসলামকে আল্লাহ দেখা দিলেন আসমান চন্দ্র সূর্য তারা নক্ষত্র আমি এগুলিকে সব আসমানের নিচে ঝুলাই রাখছি শূন্যের মধ্যে ঝুলাই রাখছি এগুলিকে আপন আপন পক্ষ পথে চালাইতেছি বলেন যে শুকনা খেজুর ডালের মতো এটাকে আবার পাতলা আর চিকন করে দিলাম এটাকে পরিপূর্ণ করে আবার চিকন করে দিলাম তোমাদের বলে খোদার আসমানি নিজাম ইব্রাহিম আলীকে দেখাই নেন বলে এত বড় সূর্য যে এটার আলো দেখা আর এটার দীপ্তিটা দেখা তুমি একেবারে অস্থির হয়ে গেছো হয়ে গেছ এটার সামনে তুমি মাথা নোয়াইছ এইটার শক্তিকে তুমি এইটার শক্তির সামনে তুমি নিজেকে আত্মসমর্পণ করতেছ বলে এই শক্তি কিছু নাই এ তো আমার হাতে ধরা আমার নিজামে ধরা এই শক্তিকে আমি খতম করে দিই এই শক্তিকে আমি সৃষ্টি করছি এটাকে আমি গ্রহণ লাগাই দিয়া বলে যে এটা এটাকে অন্ধকার করে দিতেছি দিনের বেলায় অন্ধকার করে দিতেছি এটাকে এটা এটার আলোকে আমি ছিনাই নিছি এটা আলোকে আমি কেড়ে দিছি আবার আমি এটাকে জানাই জানাইতেছি আবার এটাকে আমি প্রজ্বলিত করতেছি এটার আলোকে আলো পরিপূর্ণতা দান করতেছি চন্দ্র গ্রহণ লাগাইতেছি সূর্য গ্রহণ লাগাইতেছি আবার এই চন্দ্রকে তার আলো ফিরেই দিতেছি সূর্যকে তার আলো ফিরে দিতেছি ওদায় পাক ইব্রাহিম আলী ইসলাম মস্তলামকে তারই মদাসমতি নিজাম আসমানে যা চড়তেছে বলে যে সব আল্লাহ তালা তাকে দেখাইবেন জমিনের নিজাম আল্লাহ তালা इब्राहिम आलाफलान के देखल बै जमीन शुक ना मरा जमीन चौथी फेटे गेसे बारिद दाना तुम बैर करते एक घास माता तुम्हें तरह देख करते यकम सूखना जमीन मरा जमीन के हमें जो पानी बर्षण करी पानी बर्षण करी आर ये जमीन भर खजाना के कम बाहर करते এই জমিনের ভিতর থেকে আমার খাজানা বের করতেছি তুমি যদি এই জমিনের ভিতরে আমার খাজানা তালাস কর তো আমার খাজানা কখনো তুমি খুঁজে পাবে না তুমি যদি জমিন খুঁজতে শুরু করো সেখানে একটা দানা তুমি ধানের দানা পাবে না গমের দানা পাবে না তুমি একটা ফল পাবে না কিছুই পাবে না কিন্তু আমি এই জমিনের ভিতর থেকে আমার সেই খাজানাকে বের করতেছি আমি জমিনকে হুকুম দিতেছি আখ রিজি तुम बहर करो तुम्हारे खजाना रखती करो तो जमीन तरह देखे फसल करते गम करते चाउल आयु जमीन तारितर फल फूल के बाहर करते तुम देखो एक ही जमिन पशापाशी एक जमीन पशाशी एक पानी द्वारा इसब जमीन के अभी भेजाइ आई एक हीशी जमीन देखे विभिन्न जिन बैर करते आंगूरते सब रकम फल एक जमीन टुकड़ा बैर करते एक पानी दिए ताके भिजाया क्षुद्रत दिया तैर करते जमीन बहर करते जमीन बैर करते जमीन को क्षमता नहीं जमीन भर देखे আমি এসব জিনিসকে বাহির করতেছি যদি আমার না হইতো জমিন তার ইচ্ছা মতো অথবা মানুষ সমস্ত শক্তি খাটায়া এই জমিনের ভিতর থেকে এই বিভিন্ন রকমের জিনিস বাহির করার কোন ক্ষমতা তো ছিল না কোনটার স্বাদ আমি খাতা খাট্টা বানাইছি কোনটার স্বাদ আমি মিঠা বানাইছি আর কোনোটার স্বাদ আমি ফিকা বানাইছি না খাট্টা না মিঠা আমি এক একটার রং ভিন্ন ভিন্ন বানাইছি আর একটা সাইজ ধরম ভিন্ন ভিন্ন বানাইছি আর প্রত্যেকটা সাজকে আমি ভিন্ন ভিন্ন বানাইছি অথচ জমিন একই পানি একই না এই পানির কেরামতি না জমিনের কেরামতিলে এটা আমার কুদরত আর আমার খাজানা আমার ক্ষুদরত আর আমার খাজানা যে আমি আমার কুদরত দিয়া যাই ইচ্ছা করতে পারি আমার খাজানা থেকে খাজানা ভরপুর আছে আমার খাজানা থেকে আমি যখন বাহির করি এক একশো টানা দেশো টানা দে এক জানায় আমি আমার খাজানা থেকে এক সাতশো টানা বাহির করি এক জনার ভিতর থেকে সাতশো টানা বাইর করি কামাচালি হাতবা কি নাম বাজার সবাই মে রাতি খুললে শুভ রাতি হাব্বা বলে যে একই জমিনের ভিতর থেকে এক দানা কৃষক লাগাইছে ওই এক দানার ভিতর থেকে একটা তারা বের করছি তার মধ্যে সাতটা শীষ লাগাইছি প্রতি শীষে একশো করে দানা ধরাই দিচ্ছি এক দানা থেকে সাতশো দানা ধরাইতে পারে বানাইতে পারে এরকম ক্ষুদ্র ধর আর খেয়ে আছে এই জমিনের ভিতর থেকে একটা আমের আদি থেকে একটা আম গাছ एक आदि के गाचे से गाचे हम हजार नय लाखों के लाखो बैर करते जो इच्छा तर करते खाली सातो बर करते नये एक जाना के सातो बर करते नय एका जत इच्छा तर करते এক থেকে একটা আম গাছ আমাদের এই আম গাছে বছর বছর কত আমি সাতলাম যে দশ বছর বিশ বছর এই আম গাছের আয়াত চলতেছে বছর হাজার হাজার আম ওই বলে সব আম থেকে আসতেছে বলে এক আটি থেকে ব্যয়ের এক আটি থেকে ব্যয়ের করতেছে আবার যে কোন জিনিসে আমরা কোন তুমি অস্বীকার করবে কোন কুদ্রতকে অস্বীকার করবে আল্লাহতালার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আচ্ছা তার তুমি চক্ষুণে দেখা আর তোমার দিলে আল্লাহ আল্লাহরে আনো ইমাম আল্লাহ তালার উপরে বানাও তুমি মকলূরের ভোকার মধ্যে পড়ো না ইব্রাহিম আল ইসলামের বম তারা নক্ষত্রের ভোকার মধ্যে পড়ছে চন্দ্রসূর্যের ভোকার মধ্যে পড়ছে বহু জাতি বহু লোকের ফোকার মধ্যে পড়ে গেছে কেউ আগুনকে পূজা করতেছে আগুনকে শক্তিশালী মনে করে কেউ চাঁদকে পূজা করতেছে কেউ সূর্যকে পূজা করতেছে মনে করতেছে সূর্যের ভিতরে গহা শক্তি রয়ে গেছে কেউ জমিনের পূজা করতেছে মনে করতেছে জমিনের বড় শক্তি রয়ে গেছে কেউ গঙ্গার পূজা করতেছে মনে করতেছে পানির মধ্যে ভারী শক্তি রয়ে গেছে মেরে মা গরম দোস্তা কেউ ভূত ভূত করে পূজা করতেছে মনে করতেছে এরা বড় শক্তিশালী এরা বড় ক্ষমতাশালী তো আল্লাহ তালার যুগে যুগে এই সব জিনিসের ভিতরে যে কোনো ক্ষমতা নাই শক্তি নাই আল্লাহ আপ কিরোকে প্রমাণ করে দিয়েছেন কোরআন আখিরি কিতাব নাজুক করে আল্লাহ তালা তার পুজোতে সমস্ত ঘটনাগুলি কোরআনের মধ্যে শোনায় गए गए आगुन के पूजा करेरा जरा आगुन के पूजा करें तो ता इब्राहिम आली इसतम घटना देखे देख के नमरूद कशाल आगुन जल्दी आग और नमरूद मन करते विशाल आगुने मध्य इब्राहिम आलि इस्लम के जाना भक्त कर दिव्य खत्म कर दिवे ध्वस कर दिबे तो आगुन बल्लाह तला की भावे इब्राहिम आली इसतम ठंडा और शांतिदायक बनाए दीबे আগুনের ক্ষমতা আল্লাহ তালার কবজার মধ্যে আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই এসব মকদুক আল্লাহ তালার হুকুমের অধীন এসব মকদুক আল্লাহ আগুন কি পূজা পারবেলা না আগুনকে যারা শক্তি আগুনের ভক্তি রাখে আগুনকে বড় শক্তিশালী মনে করে তারা এই ঘটনা দেখে নে আর যেব আগুনের যে কোনো শক্তি নাই। আগুদের কোন ক্ষমতা নাই আগুন রূপে ক্ষমতা আল্লাহ তালায় মেরে মেরেম দোষটা রুবে আল্লাহ তালা যুগে যুগে এসব মখলুক রূপে নিজের কুদরতকে জাহির করে দিয়া এসব মখলুক তারা যে আল্লাহ তালার ক্ষমতার অধীন এবং তারা যে আল্লাহ তালার কুদরতের অধীন আল্লাহ তালার গাইবী নিজামের অধীন এই কথাকে আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছে বড় শক্তিশালী রাজা বাদশাদেরকে আল্লাহ চালা ইমান আমলা এক নয় নম্বর তার মোকাবেলায় সরাজিত করে দেখাই দিচ্ছেন ফলে তোমার রাজশক্তি কোন কাজের নয় তোমার রাজশক্তি সব খতম হয়ে যাবে এই সব চেষ্টা তদবির তোমার সব বিফল হয়ে যাবে সব নস্বাস্থনের সমস্ত তদবিরকে আল্লাহ চালা বেকার করে দিলেন আবার যে ফেরাউনকে খতম করার জন্য আল্লাহ তালা ওই সমুদ্রের রাস্তায় নিয়ে গেলেন যে সমুদ্রের রাস্তা দিয়া মুস আল ইসলামকে বনি ইসলাইনকে পার করে দিল সমুদ্রের এই স্রোত পানিকে আল্লাহ তালা থামাই দিয়া দুই পাশে খাড়া করে দিয়া মাঝখান দিয়া শুকনা রাস্তা করে দিল পরে দেখেন যে গঙ্গার পূজা করেনে বালারা এই পানির পূজা করেনে বালারা নদী সমুদ্রের পূজা করেনে বালারা দেখো এই তার নিজস্ব কোন ক্ষমতা নাই আল্লাহ পাকের ঘাইমীর নিজের অধীন যোগ দিয়েছে তারা আল্লাহের নিজাম তাদের উপরে চলতেছে আল্লাহ মালাক আল্লাহ এই সমুদ্রের স্রোতকে নিয়ন্ত্রণ করতেছেন যেদিকে ইচ্ছে সমুদ্রের নদীর স্রোতকে আল্লাহ তালা চালাইয়ে আল্লাহ তালা যদি চান এই সমুদ্রের পানির স্রোতকে থামাই দিয়া আর পানিকে দুই দিকে সরাইয়ে দিয়া রাস্তা করে দিবেন তো মেরে মহতার শ্রেষ্ঠ আল্লাহ তালা এদের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন আর আল্লাহ তালা এই ক্ষমতাকে জাহির করে দেখায়া দিচ্ছেন কোরআন নাজুর করে দিচ্ছেন বলে যে কিরকম ভাবে যে আমি সমুদ্রের পানিকে দুই দিকে করে দিলাম তাও এই না মূল তো এক বলি বেহা করতে एक लाठी एघाते डाम फाटाए नहीं एम बोमा मारे नहीं एम बोमार शक्ति पानी दू दिखे सर गे अथवाइटर शक्ति पानी दुके स बूसारे सराम एक मामुली हाथ लाठी मुसारे से एक मामुली हाथ लाठी माले लाठी दिए आघात करते बोलते हाथ তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করোসুফা বলছেন ওদের মূষা ইসলাম ওই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন নাই বরং সমস্ত দুনিয়ার আকল লের আকলের উপরে লাঠি মান আঘাত করতে যে তোমার আকলকে তোমার আকল উপরে এই লাঠির তুমি আকল দিয়া খোদার বুঝবে না ইমান যে ইন ना यकीन एक ना बोझ तुम एक करो तुम दौड़ाई ना एल्लाब्लाह तला करकले तुम आकलर मदे शक्ति तुम आकलर मदे एत जगह नाई hmm. यह आल्लाह तलाल एल एम केथबा अल्लाह ताल क्षद्रत के धारण करते आकल ही तो खोदाए तुम्हारे जय তোমার আকলগতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র তার ক্ষুদ্রত এবং পানির উপরে তার ক্ষমতা এটাকে আল্লাহ দেখাই জমিনের উপরে আল্লাহ তালার ক্ষমতা ক্ষুদ্রত এটাকে আল্লাহ তালা দেখাই দিছেন নাফরমান হরমান কমদের জন্য জমিনকে ফাটায় জমিনের ভিতরে তাদেরকে ঢুকাই দিচ্ছে ফলে পানিতে ঢুকাইব না তোমাদেরকে জমিনের ভিতরে উভয় দিবকে তাদের সমস্ত তাদের সমস্ত মার্কেট সহকারে আল্লাহ কারণ কি আল্লাহ তালা তার সমস্ত মাল গুদাম সহকারে সমস্ত মাল গুদাম সহকারে বলে যে আল্লাহ তালা তাকে জমিনের মধ্যে ধসাইয়ে দিচ্ছেন মানুষের চোখের সামনে সবাই তাকে দেখতেছে বলে সে জমিনের ভিতরে চলে যেতেছে তার হাঁটু চলে গেছে তার কোমর চলে গেছে তার মুখ চলে গেছে তার গলা দূরে গেছে পানির এই মাটির ভিতরে তার সুদনি মাটির ভিতরে চলে গেছে মুখটা খালি বাইরে আছে মানে এক সময় মুখটাও তার মাটির ভিতরে চলে গেছে খালি চোখটা বাইরে হয়ে দেখতেছে চোখ দিয়ে ফল ফল করে তাকাইতেছে আর এই চোখ দিয়ে মানুষের সাহায্য প্রার্থনা করতেছে মেরে মহাতাম দোস্তা ঘুরিব আল্লাহলা বলেন যখন আমি তাকে জমিনে ঘসাই দিলাম আমি যখন তাকে পাকড়াও করলাম আমার লাইবির মেজন যখন চলল তো না তার কোন সাহায্যকারী তার দল তাকে কোন সাহায্য করতে পারল আর না সে নিজে নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারলো অভিযান কত যে হোসামোটি তার পিছনে পিছনে ঘুরতেছিল আর কত লোক যে তাকে জিন্দাবাদ দিতেছিল কারণ জিন্দাবাদ যখন কারণ জমিনে ধরতেছে বলেন যে একজন লোক তাকে সাহায্য করার জন্য আগাইল না অথবা আগাইতে সাহসই পাইল না মেরে মা বলবো বলেন যে আমার এই জমিনের উপরে চলতেছে আমার নিজাম আসমানের উপরে চলতেছে আমার নিজাম জমিনের এক একটা জিনিসের উপর আমার নিজাম চলতেছে প্রত্যেকটা বৃক্ষতার উপরে আমার নিজাম চলতেছে প্রত্যেকটা গাছের মধ্যে তার ফল ফলের মধ্যে আমার নিধান যোগ দেশে যেই ফলকে আমি চাই এই ফলকে আমি গাছের মধ্যে রাখি আর এটাকে পাকাই এটাকে বড় করি এটার মধ্যে সাপ ভরাইয়ে দিই আর আমি যেটাকে চাই ওই গাছের থেকে ছড়াইয়ে দিই আর আমি যেটাকে চাই ওই গাছের মধ্যে তাকে পচাইয়ে আর ওই গাছের মধ্যে তাকে নষ্ট করে দিই মানে দেখলার বন্দারা ইমান শিখতে পারে নদী ইমানের দত জিতেছে তবলিমানের দাবত জিতেছে এই দাওত টবলিকে মেহনত ইমানকে বনাইবার জন্য এক মেহনত চালাইছে বলে যে দেখো আল্লাহ আপাকে নিজামকে দেখো আল্লাহ আপাকে নিজামকে দেখা আল্লাহ আপাকে নিজামের উপরে ইমান আর যকীন বনাও নিজামের উপরে ইমান আনাও যে কিরকম ভাবে জমিনের উপরে আল্লাহ পাকের নিজাম যোগ দে বলে যে এই ইনসান এ মানব জাতি তোমার আসলের উপরে খোঁজার নিজাম যোগ দে তোমার মতার দিকে পা পর্যন্ত প্রত্যেকটা নিজামের উপরে ওদায় नबी के दियाे एरक जहा कर हमारे चूल छुट्टी आपनारदी कब्जा से कुदरती हाथे भरा चूलर छुट्टी माता ना डैन दिखे करते दिखे करते दिखे नान खुले क्षमता राखिना चूलर छुट्टी तो आपनार कब्जा प्रत्येक पानी चूलर छुट्टी आल्लाह कब्जा मानस आल्ला कब्जा কোনো কোনটাই আমাকে মালিক বানান নাই আমি যেরকম একটা সেরকম ব্যবহার করব এই মালিকানা আপনি আমার কোন অঙ্গ পতঙ্গের উপরে আমাকে দেন নাই আপনি পরিচালনা করতেছেন আমাকে আপনি চালাইতেছেন যখন আপনি আমার সব অঙ্গ পতঙ্গের মালিক আর এইটার পরিচালনার মালিক আপনি দয়া করে আমাকে আলো রাস্তায় আমাকে চালান আপনি আমাদের বদি হয়ে যান এবং আমাদেরকে এদায়তের রাস্তায় চালান আল্লাহ যাকে ইচ্ছা রাস্তায় চালাবেন আল্লাহ যাকে রাস্তায় চালাবেন মেরে উপরে আল্লাহ আল্লাহ আপাকে মশার এসলাম ছোট্ট বাচ্চা কোলে দুধের বাচ্চা দুধের বাচ্চা ফেরামের কোলে উঠছে ফেরাম একে খতম করো মানে না না খোদাই খোদাই নিজামি চলছে মানে তো খোদার নিজাম গাড়ি হলো খোদার নিজাম জয়ী হলো আর সেরাম নিজাম পরাজিত হইল এই বাচ্চাকে পালো এই বাচ্চাকে পালবার জন্য ব্যক্ত করে দিচ্ছে আল্লাহ তালা যে নিদান ফেরাউনি চলতেছিল এই বাচ্চাকে কতল করার জন্য এই বাচ্চাকে হত্যা করার জন্য পুরা ফেরাউনিদান চলতেছে ঘরে ঘরে মাতম ঘরে ঘরে শিশু জবাই হইতেছে মেয়ে মাতম দশটা সেই সময় সেই মুহূর্তে যখন এই বাচ্চা রাজ দরবারে উঠছে তাহলে তার কোনো রক্ষা নাই মানে না রক্ষা হবে কারণ খোদার নিজাম এটার বিপরীত চলতেছে খোদার নিজান যখন এক ছোট্ট বাচ্চার পক্ষে চলতেছে দুধের বাচ্চার পক্ষে চলতেছে তো এই নিধানের সামনে এক জবরদস্ত ফালসা পরাজিত হইতেছে পরাজিত হইতেছে তার সমস্ত সৈন্য সামন্ত সমস্ত রাজকীয় ক্ষমতা সহকারে পরাজিত হইতেছে এবং সে তার অজান্তে পরাজিত হইতেছে সে তার ধ্বংসের সামানকে নিজ হাতে লালন পালন করতেছে সে তার ধ্বংসকে নিজ হাতে লালন পালন করতেছে কোথাও বলেন আমার নবীকে আমার উপরে রাখবে আমার নাম রেনেওয়ালা এই কংকে তুমি ধ্বংস করবে বলে আমি তো তোমার ধ্বংস তোমার হাতে লালন পালন করাই তুমি যে শিশুকে দুশ্মন হয়েছে যে শিশুর দুশ্মন মানে ব্রুদের বাচ্চার এক জবরদস্ত বাদশা জবরদস্ত বাদশা খবরকারী বাদশা সে ব্রুদের বাচ্চার শত্রু হয়ে দাঁড়াইছে আর খোদায় পাকে মেনাও ওই বাচ্চার পক্ষে চলতেছে তো সে তার সমস্ত মিশন চালাইছে অংশ হত্যাযজ্ঞ চালাইছে মানে বাচ্চাকে তো হত্যা হবে খোদায় পাক উঠায়া বলে তুই কোথায় সে বাচ্চাকে খুঁজে পাবি আমি যদি এই বাচ্চাকে না দে না দেখাই না ধরাই দিই তুই বাচ্চাকেও খুঁজে পাবি না বলে তোর ধরতে পারে না তোরের দুই ঠেং যেই দৌড় দিতে ধরা গেল না পাইলে একটা প্রতিশোধ নেওয়া যাইত কিন্তু বলে যে দুশ্মন দুই ঠেঙা দুশ্মন দৌড় দিতে ধরে খুঁজায় নাই বলে না আমি তো তোরে দুশ্মনকে তোর হাতে তোর খায় উঠাইয়া দিবকে মায়ের থেকে নামাইয়া পানি দল তোমার দুশ্মনকে তুমি হত্যা করো নেদাম তোমার চলবে না নেদাম আমার চলবে দুনিয়া মাসী দেখো ইমান বলবে আর তেমন পর্যন্ত বাচ্চা এইটাকে দুশ্মনের কোলে উঠাই দিচ্ছে দুশ্মন মহাশক্তির সাবি কিন্তু তারপরেও দুশ্মনের শক্তিতে খুলে দিছে না যে দুধের বাচ্চাকে হত্যা করে ফলে এখানে মাছে কি দুই আঙ্গুলটা করা যায় তাড়িডি মরে যায় বলে এত তহ যারে মারা তারেও মারা যেতেছে না অবস্থা পরিবর্তন চেঞ্জ করে দিলেন বলেছে দুশ্মনের পরিবর্তে মহব্বত লাগিয়ে দিলেন বলেছিল দুশ্মনী বাই করে আমার নজরে নজরে আমার দৃষ্টিতেছি মহব্বত জিয়া পরিপূর্ণ করে এখন দুশ্মন মহব্বতের পালনায় লালন পালনের মধ্যে ব্যস্ত হয়ে গেছে বলে এই বাচ্চাকে পালতে হবে খবরদার এই বাচ্চা যেন মারা না যায় এই বাচ্চা যেন মারা না যায় তো খোঁধার এক নিধান চলতেছে দুধের বাচ্চার মোকাবেলায় এক শক্তিশালী বাদশাকে আল্লাহ এইভাবে পরাজিত আর পরাভূত করেন অনেক শক্তির অভাব নেই দুশ্মনির অভাব নেই শত শত হাজার হাজার বাচ্চা এই মূষাকে কতল করার জন্য হাজার হাজার বাচ্চাকে কতল করে থাকছে खोजे आल्ला तु खुजी कमी खुज जा रखम मजबूत तुम्हार मार बार क्षमता है ना तुम्हें मारते छोट बा निजाम चलते से यो जबरदस्त फेराउन उपरे खोजार निजाम चलते তার হাতকে বাইরে রাখছে খোদার নিদাম তার শক্তিকে রাখছে খোদার নিদাম আর এদিকে মুখের উপরেও খোদার নিদান চলতেছে বলে সত্য বাচ্চাদের অপুধ বাচ্চা কিছুই বুঝে সমস্ত মেয়ে লোক ভাত্রীরা আসছে রাজার দুধ খাওয়াইয়া পালবে তো বলে যে আল্লাহ তারা বলেন বলে ও ইনসান তুমি সাবালক হয়ে গেছ আমার হুকুম আইতে এটা হারাম এটা হারাম অবস্থা দেখো আরামটা খাও না হারামটা লো তো তুমি তো মানো না তুমি ক যে না আমি তো আরামও খাবেন তো খাওয়া আরাম তো ওই হারামের পরে এইটা সাংবা শাস্তির দিন আমি ঠিক করে রাখছি সেদিন তোমার এই আরাম খাবার সার্তি তোমাকে একেবারে সুদে আসলে উসুল করে দেব কিন্তু ওই হারাম করার হুকুম খারি তোমাকে দেই ওই হারাম তো আমি ওই দুধের বাচ্চা যে মূষা তার উপরে আরাম করছি সেই হারাম কি বলে ওইটা শক্তি আমার আমি মূষার উপরে দুধ খাওয়া আরাম করে দিয়েছি সমস্ত মেয়ে লোকে দুধ খাওয়া আরাম করছে আর এই মুষা অবুধ বাচ্চা বকি হারাম হারাম বুঝেছি বলে না সেই হারাম নয় ওই যে আমার মা প্রতি টাকত আর শক্তি কুদরত নিজাম আমার চাইবে সেটা আমি চালাইছি এই অভুজ বাচ্চার উপরে মানে এই অভুধ বাচ্চা কোন মেয়ে লোকের দুধে মুখ লাগাবেন না মজবুত মূষাকে দুধ খাওয়াইবে এইরকম ক্ষমতা কোন মেয়ে লোকের হয়নি বলে আমি তো মূষার জন্য একটার মায়ের দুধকে হারাম করে রাখি আর মূষার জন্য সমস্ত মেয়ে লোকের দুধকে আমি কারণ এই অবুধ বাচ্চার আমার হাতে ধরা এই অবুধ বাচ্চার হাত কিছু আমার ক্ষমতায় কুদরতে ধরা ও ইনসান তুমি যে দুই পায়ে দৌড়াইতেছ ভাগতেছ আর খুব শক্তির যে শক্তি তুমি খুব শক্তি প্রদর্শনী করতেছ আমার এত শক্তি তুমি এত বাহাদুরি অহংকার করতেছ তুমিও আমার যে নিজামের অধীন হয়ে আস আমার গাইবির নিজাম থেকে তুমি বাইরে যেতে পারবে না আমি যে জিনিস ধরবার শক্তি দিব তোমাকে সেটাও তুমি ধরতে ধরতে পারবে যেটাকে ধরার ক্ষমতা দিব না সেটাকে তুমি কখনো ধরতে পারবে না তুমি যেদিকে চলতে চাইবে সেদিকেই চলবে না আমি যেদিকে তোমাকে তাড়াইব সেদিকে তুমি চলতে হবে সেদিকে তুমি চলতে হবে আমি দুই চোখ দিয়া যা তোমাকে দেখাবো তা তুমি দেখতে দেখতে পারবে আর যা যা তোমাকে আমি দেখাবো না তুমি দুই চোখ দিয়া দেখবার ক্ষমতা রাখো না এই যে রাত্রি যে ঘর দিকে বের হয়ে যেতেন যে বেড়ালের সকাল আসলেন খোলা তরকারি হাতে সজা প্রস্তুত মানে যে দরজা খুলবে আর এই দরজা খুলনা যে বের হবে এক যোগ হয়ে সঙ্গে এই সম সবাই মেলা তার উপরে এই তরবারি চালাবে এই সবাই প্রস্তুত দরজার দিকে সবার দৃষ্টি দরজার দিকে সবাই নজর বলে এই দলটা কখন খুলে আর কে কখন বাইর হয় ভিতর থেকে যখন বাইরে এই প্রস্তুতি আল্লাহ তালা জিব্রেল আলু ইসলামকে ঘরের ভিতরে রসুল্লাহ আসল্লাহমতে পাঠাইছেন আর জিব্রেল আলহ ইসলাম দিয়েছেন রসুল আল্লাহ আল্লাহ হুকুম এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা ভাবে বের হবে বাইরে এরকম যে পরিস্থিতি যে সব নাঙ্গা তলোয়ার হাতে জহর লাগা যায় মধ্যে বিষ মা যায় বিষাক্ত তলমার মানে এক কোপেই যেন যথেষ্ট হইয়া যায় তারপরে যা কোপ করবে এগুলি সব অতিরিক্ত হবে কোন কোপ যেন চোখ না ভুল না বেকার না যায় তো এইরকম ভাবে ঘরের চারিদিকে বেষ্টনী আর ঘরের দরজার দিকে এরকম দৃষ্টি আর এরকম অস্ত্র হাতে সব চারিদিকে বাইরে পরিস্থিতি এই আর হুজরতল্লাহকে হুকুম করা হইতেছে আপনি এই মুহূর্তে দরজা কইটা বাইর হয়ে উদ্দেশ্যে মদিনায় রনা হয়েছে দরজা করতেছেন আর তাদের বাইরে হইয়া চলে কারের বাড়িতে পৌঁছতেছেন ভালো দাবু বকারকে সঙ্গে নিয়া গাড়ি শহরে উঠতেছেন এত কিছুই দরজা কলা দরজা দিয়া তাদের সামনে দিয়া বাইর একজন লোক যার অপেক্ষায় তারা ছিল তারা তাদের সামনে দিয়ে বেরিয়ে যেতেছে তারা কেউ দেখতেছে না তো কোথা যা দেখাবে তাই তো দেখবে তারা মনে করছে কপালের চোখ আমার কপালের চোখ আমার আমি যা খুশি দেখবো না না তোমার কপালের চোখ তোমার না তোমার কপালের চোখ কপালে আমি আমার কপালের চোখ যেহেতু আমি মালিক আমি গাড়ি খুশি দান করে দিব গাড়ি দান করে দিব আমার তথ্য করতেছে আরে এই চোখ তো তোমার না চোখটা আল্লাহ তুমি ওদের মধ্যে দান করার মারি গানা করছে দান করার অধিকার চাই না সে চোখ দান করতেছে সে অঙ্ক দান করতেছে সে মনে করতেছে যে এই বুঝি আমার আর এই তোমার না এই আল্লাহ আল্লাহ এই চোখ তোমার কপালে লাগাইছে আবার এই চোখ আল্লাহ দিবে আর আল্লাহ তালা দুনিয়াকে যা তোমার এই চোখ দিয়া দেখাইতে চাইবে তা তুমি দেখবে যা আল্লাহ করে দিবে দেখাইতে চাইবে না এই চোখ তুমি তা দেখতে পাইবে না তোমার কমানে চোখ লাগাইতে দেখে তুমি যাই তা দেখবে না আল্লাহ যা চাইবেন তা তুমি এই দেখবে তো এক লেযা আগিলে মারতে আর বলে যে তাদের কেউ এরকম বাকি রয়ে প্রত্যেকের মাথায় ওই ধুল পড়ছে প্রত্যেকের মাথায় ওই ধুল পড়ছে বছরের মকাতে বছরের যুদ্ধের সময় বলে যে কাঁকড়েদের সুন্দর হল এক হাজার মুসলমানদের হল তিনশো জন আল্লাহ ফোর পাঠের মধ্যে বলেন যে আমি তোমাদের দৃষ্টিতে তোমাদের দুশ্মনকে কম দেখাইছি আর তোমাদের দুশ্মনের দৃষ্টিতে তোমাদেরকে বেশি দেখাই তোমাদেরকে কম দেখাইছি তা একজন বলেন আমি আমার একজন জিজ্ঞাসা করলাম সংখ্যায় নাকি না না অবশ্য তারা এক তো বলে আমরা বুঝতেই পারলাম না যে তারা সংখ্যায় কত হবে কেউ বলছে যে সত্তর কেউ একশো হবে বলে কাছে বন্দি করে জিজ্ঞাসা করলাম এই তোমরা সংখ্যায় কত ছিল ও বললেন যে এক হাজার ছিলাম আমরা তখন বুঝলাম যে ও এক হাজার তো মেয়েরা মহত এই চোখ দিয়ে বেশি টাকা দিয়েছিল বেশি টাকাই এই চোখ দিয়ে কম দেখা দিতে এই চোখ দিয়ে কম দেখা বেশি ভিতরে যদি হয়ে যায় যে তো খোদার নিজামের মোকাবেলায় সারা দুনিয়া খুবই কম দুর্বল মনে হবে কিরকম মানে যে একটা মশার পাথার সমানও একটা মশার পাথার তোমাদের যে একজনের মধ্যে শত্রু সৈন্য কত বেশি তো ভারতীয় বলতেছেন আরে শত্রু সংখ্যা কত কম মুসলমানদের সংখ্যা কত বেশি মানে আপনি উল্টা বলতেছেন আপনার কপালে যে চোখ আমার কপালে তো চোখ আমি তো আমার কপালের চোখ দিয়ে দেখি শত্রুর সংখ্যা অনেক বেশি মুসলমানদের সংখ্যা কম তা আপনি আপনার চোখ দিয়ে উল্টো দেখেন কেন বলে নিয়ে তোমার তো আমার চোখ ভিন্ন ভিন্ন তুমি তোমার চোখে যা দেখো আমি আমার চোখে বিপরীতে দেখি বলে এই পার্থক্য কেন বলে এই জন্য যে ইমান আরকিনের পার্থক্য এই পার্থক্য হয়ে গেছে তোমার ইমান যকিনের উপরে হাতিয়ারের উপরে যে সংখ্যার উপরে তোমার যকিন আর আমার জকিন হল ওদার মুসর উপরে আল্লাহ আব্বাকের নুসরত যাদের পক্ষে থাকে তারা সংখ্যায় কম হইলেও অনেক বেশি আর আল্লাহ আব্বাকের নুসরত বিপক্ষে থাকে তারা সংখ্যায় বেশি হইলেও কম ইমান চোখের দৃষ্টি বদলাই ইমান দৃষ্টি বদলায় দিস মেরে মহাম দোস্ত যখন ইমান থাকবে না তখন এক দৃষ্টি টাকা গানে খালি টাকা গনে টাকা দিয়া এই টাকা দিয়া বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ কলা কৌশল ইস্তিয়ার করে বলে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের কলা কৌশল দিয়ে হবে খোদার গাইবী নিদান থেকে দৃষ্টি সরে যায় বলে খোদার গায়েদের মধ্যে সেদিকে দেখো সেদিকে দেখো ওই যেই কামিয়াব হবে যেটা গায়েদের মধ্যে চলতেছে তুমি বাহ্যিক ভাবে যেই পরিকল্পনাই করো না কেন যত শক্তি অর্জন করো না কেন নতুন টাকাই জমা পড়ে না কেন বলে যে সব ওই সামনে পরাজিত হয়ে গেল রসুল্লাহ বলে যে এইরকম সজাগ দৃষ্টি সব দেখতে যখন সকাল হয়ে গেছে ইলিশ হাজির হচ্ছে ওই ইবল এখানে কি করলে আমরা তো এই অপেক্ষায় আছি যে এই দরজা খুঁজা হবে আর সকলে মিলাই তরমার দিয়া আমরা তাকে খতম করব বলে যার অপেক্ষায় এখানে দায় এই তোমাদের মধ্যে চলে গেল কিভাবে ওই ধূপ তোমাদের মাথায় পড়ে দিয়েছে হাতে দেখো তো সবাই মাথায় হাত দিয়ে দেখেছে সবাই মাথায় পুজোর গাড়ে সরের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে আমাদের যে তালাশ করতে করতে দুশ্মন ওইখানে পৌঁছে গুহার মুখে পৌঁছে গেছে ওই যে পাও দেখা যায় যদি সে একটুখানি ঝুঁকে তা আমাদেরকে দেখে ফেলবে ইয়ার অসুর আমি আমার জন্য চিন্তা করি না আপনার জন্য চিন্তা করি তারা আপনাকে ধরতে পারলে কষ্ট দিলেন রকম সাল্লাহ বললেন যে না আল্লাহ আমাদের সঙ্গে আছেন যেখানে আল্লাহ সঙ্গে আছে সেখানে কারো ক্ষমতা চলবে না আল্লাহ যার পক্ষে আছে যার সঙ্গে আছে সেই বিজয়ী হবে এর মধ্যে বলে যে ওই লোক গুহার মুখে গুহার দিকে মুখ করে হুজুরের দিকে মুখ করে পেশাব করতে বলেন দেখো এই লোক যদি আমাদেরকে দেখত পক্ষন সে আমাদের দিকে ফিরে এরকম পেশাব করতে বসত না আল্লাহ তার মধ্যে আমাদের মধ্যে করে দিছে যে আমার যে না আমি দেখি না তুমি দেখো না সে দেখে আল্লাহ এই দৃষ্টি এটার উপরে আল্লাহ কব্জা চোখ কন্ট্রোল চলতেছে আর যেখানে দেখাইতে চাইব না এই চোখ বা যার কপালে চোখ সেও দেখবার ক্ষমতা রাখে না তোমার মতো অঙ্গের উপরে যদি ওনার এইরকম যে কব্জা दिमागर उपर खुद कब्जा चुपते खोदार कब्जा खोदार कब्जा हेफाज करुम तुम दुश्मन परिपूर्ण क्षमता तुम रखे किुमाइया थो तुम्हे हेफाजत कर पेरे से तुम्हार को क्षति करते हमारेफत उठे जाए এই দু শত শতের ছিদ্র দিয়ে ঢুকে পড়বে তোমার কানের ছিদ্র দিয়ে ঢুকে তোমার মুখ দিয়ে ঢুকে পড়বে আর তোমার উপরে শত শত দুশ্মন যদি আমি তোমাকে হেফাজত না করি তুমি আপনার জানা তার নিজাম এই জমিনের উপরে জমিনের এক একটা জিনিসের উপরে আল্লাহ আপাকের নিজাম জমিনের যে একটা যাত্রার উপরে আল্লাহাম চলতেছে আল্লাহানা বাতাস ছুটাইতেছেন আর ওই বাতাসকে আর ওই বাতাস দ্বারা ধুলাকে উড়াইতেছেন আর ওই ভুলার প্রতিটা আল্লাহ মেয়ের মহক্রামের স্থানে এবং সেটা চোখের ভিতরে পড়া সেটা চোখের মধ্যে পড়ছে বা মানুষ অস্থির হয়ে যেতেছে মধ্যে ধুলা পড়ছে যে তার নাকের ছিদ্র ঢুকার হুকুম হয়েছে ওইটা তার নাকের ছিদ্র দিয়ে ঢুকতেছে যেটা তার কানের ছিদ্র দিয়ে ঢুকার হুকুম হয়েছে ওইটা কানের ছিদ্র দিয়ে ঢুকতেছে ঢুলার এই ক্ষমতা নাই বাতাসের এই ক্ষমতা নাই যেই ধুলার চোখে পড়বার হুকুম হয়েছে সেই ধুলাকে খানের মধ্যে নিয়ে ফেলায় এই ঘুলার এই ধুলার নাকের ছিদ্র দিয়ে ঢুকবার হুকুম হয়েছে সেই ধুলাকে নিয়ে চোখের মধ্যে নিয়ে ফেলায় এই ক্ষমতা না ধুলার আছে না বাতাসের এক একটা যাত্রা জমিনের এক একটা অনুপর উপরে খোদায় পাকের উদর চলতেছে খোদায় পাকের নিজাম চলতেছে এই নিজামের উপরে ইমান বানাও এই বানাও তারপরে তুমি চিন্তা করো যে তুমি কার কাছে ধর্ণা দিবে কার কাছ থেকে সাহায্য তুমি কার কাছ থেকে তোমার জরুরতার হাজ উঠতে চাই নুরি হিমা মালাকুদ আস্তাও নমিনাল মহকিন আসমানে আল্লাহ তালা দেখাই দিয়া কেন দেখাই দিলেন বলে আমার উপরে যকিন করা হয়ে যায় আমার নিজামের উপরে যকিন করলে বলা হয়ে যায় ওরি একমিনাল মোকিনি যখন খোদায় পাকের নিজাম খোদা দেখাই ইব্রাহিম আল ইসলামের ইকিন বলল সে ইব্রাহিম আল ইসলাম কি বলতেছে বলে আমি তো আমার চেহারাকে সব মকলুক থেকে ফিরে এক জমিন আসমানের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে আমি আমার মুখকে করলাম আমার মুখ এক আল্লাহর দিকে করলাম জমিন আসমান থেকে আমি মুখ ফিরাই নিলাম তো এটা তো বহু বড় দাবি বলে জমিন আসমান এর অবস্থিত সমস্ত মহলুর থেকে ইব্রাহিম মুখ ফিরাই নিছে ইব্রাহিম আল্লার খলিল পরীক্ষা হবে তো পরীক্ষা তৈরি হইতেছে তোমরুদ আগুন দাঁড়াইতেছে খেলার জন্য সব রকম মানে ইব্রাহিম আর এসলামকে ওই যন্ত্রের মধ্যে ধান্য দেওয়া হচ্ছে যেটা দিয়ে ফুল থেকে নিক্ষেপ করা হবে আমরা যে এক দুই তিন গ্রন্থেছে মানে এক দুই তিন তিন তিন বলে দিব যে এত চরম মুহূর্ত এইরকম চরম হতে এই পর্যন্ত কেউ সাহায্যকারী আসলো না কেউ সাহায্য করার জন্য তৈরি এই রকম চরম মুহূর্তে ফেরেসটা হাজির হয়ে গেছে বলে আল্লাহ খালি আল্লাহ আমাদেরকে অনুমতি দিতেন আপনি সাহায্য চাইলে আপনাকে আমরা সাহায্য করব ফেরেসটা এক কু আগুন উড়ে চলে যাবে আর ফেরসটা যদি ইব্রাহিম আলাহিসামকে ধরে ফলায় তো কারো ক্ষমতা নেয় যে ইব্রাহিম আল ইসলামকে আগুনের মধ্যে ভালাইয়ে দিবে তো ফেরেসটা বড় ক্ষমতাশালী শক্তিশালী ফেরেস্তার সাহায্য দুনিয়াতে যত সৃষ্টি যত সৃষ্টির মধ্যে যত শক্তি দেখাইছে বলে যে সবচেয়ে বেশি শক্তি আমরা জানা শক্তিখানি মকদু ফেরেস্তা এক ফেরিস্তা এরকম তৈরি করেছে বলে যে এক সিঙ্গার ফুটকারে এই জমিন আসমান ভেঙে চুরে চুরমার হয়েছে পাথরের এই বিশাল বিশাল পাহাড় পর্বত গুলা ওই এক ফেরেস্তার ঝুকের চোটে সলামের সাহায্যের জন্য হাজির হয়ে গেছে ইব্রাহিম আলী ইসলাত ও সালাম হয়ে ইন্দু ইন্দানী বতাব সমাবে আমি তো জমির আসমানের সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরাইছি এক আল্লাহর দিকে মুখ করছি জীব্রাইল সৃষ্টি আল্লাহ জীব্রাইল আল্লাহর সৃষ্টি মকলুক যেমন এক ফিদরা খোদার সৃষ্টি মকলু সে আগুন খোদার মকলু আর শ্রেষ্ঠা খোদার আমি তো সব মসদূর থেকে দৃষ্টি ফিরাই চেহারা ফিরায় দিকে করছি সৃষ্টিকর্তার দিকে করছি আমি আমার সেই দাবিতে মানে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব সবাই এই দাবি আল্লাহ তারা বলেন যে এই উপরে থাকবে মন্তের সময় তার জন্য কামিয়াবি কামিয়াবির সমস্ত দৃশ্য আমি তাকে দেখাই অপর মানি মানছে আর এদের উপরে অপন মানি কি বলে যে বিভিন্ন রকমের অবস্থা সমস্যা তার জিন্দগিতে সৃষ্টি হয়েছিল এই সব অবস্থা সমস্যা সে এক অলার দিকে মুখ করেছে আর কারো দিকে মুখ করেন নাই আল্লাহর কাছে সাহায্য চাইছে আর কারো কাছে সাহায্য চাই নাই যদি কিছু চাইতে হয় আল্লাহ তারা কাছে চাই তোমার যদি কোন সাহায্যের প্রয়োজন হয় তুমি এক আমল্লার সাথে সাহায্য চাইও এক আমল্লার কাছ থেকে সাহায্য নিয় আর কারো কাছ থেকে নয় আর কারো কাছে নয় এই সমস্ত জমিন আসমানের সমস্ত মশলু যদি তারা তোমার কোন উপকার করতে চায় তো তারা যেটুকু আল্লাহ তোমার জন্য উপকার ঠিক করে রাখবে তার সে এক বিন্দু উপকার তারা বেশি করতে পারবে না আল্লাহ তাদের যে ক্ষতি তোমার জন্য নিজে রাখছে উনি সমস্ত জীব ইনসান একত্র হয়ে তোমার কোন ক্ষতি করতে চায় যেটুকু খোচাপ দেখছে তার পরিমাণ বেশি তারা কোন ক্ষতি করতে পারবে না মানুষের পিছনে দৌড়েও না দিন ঘুর পেরেতের ভিতরে দৌড়েও না বলে এরা বড় শক্তিশালী বলে না ওরা কোন শক্তি রাখে না কোন ক্ষমতা রাখে না আল্লাহ ক্ষমতা শক্তি বলে তারা মনে হয় তারা সুলাইমকে বাধ্য করে দিছিলাম আর সুলাইমান আল ইসলাম তাদেরকে দিয়া বড় বড় কঠিন কঠিন কাজ নিতেন বলে পাইতুল পাথর সমা করা আর এই ফাইতুল মোকাব্দের পাথর উঠায়া উঠায়া এক পাথর উপরে আরেক পাথর রেখে রেখে ভাইকুলছে ওই নাকি ভর করে খাইতে দেখান তারা একেবারে কাজে ব্যস্ত মজগুল এক মিনিটের জন্য তারা অবসর নেই কোন কামে থাকি নেই ওদের বাবা আছে আমি ইসলামের রোগকে খবর করে নিলাম আর তাকে ওই লাঠি খাড়া করে রাখলাম যতক্ষণ মোকাব্দের কাজ দিন ভূতেরা শেষ করল ততক্ষণ পর্যন্ত তার লাঠি ডুবড়ে তার নাচকে ওইভাবে রেখে দিলাম তো খোলাটি খোলা রাখলাম মনে হলে যেন যে তো বলে যে তারা কাম শেষ করলো তারপরে বলে যে ওই লাঠি যে ঘর করে রাখছিল ওইটার মধ্যে ওই ফোকা লাগাই দিলাম ওই ওই ফোকায় লাঠিকে খায়া কমজোর করে দিল আর ওই লাঠির ঘর আর থাকলো লাভ করে গেল তো দিনেরা তখন বলতে লাগলো যে হায় হায় রে তিনি তো অনেক আগে মারা গেছিল আমরা খামা খাই এতদিন খাটাখাটি করছি যদি বুঝতে পারতাম যে উনি আগেই মুহূর্তে তাহলে আমার এই কামটি না বলেন যেত তারা এই কঠিন মজবুত না তারা অনেক আগেই কাম ছেড়ে যেত কিন্তু তারা গায়েদের খবর জানে না যেলামের রু আসা তারা কবজে ফেলে নিচ্ছে এই যে রু ছাড়া শরীরটা এইভাবে তারা বুঝতে পারে না চে কই মানুষ দেখে না মক্কা খেলি কুটটা জোড়ায় গায়কের খবর সারা দুনিয়া করে বলেছে আর তাদের সামনেই যে মারাতে খায় রয়েছে এইটাই খুঁজে এটাই খুঁজে সেই জন্য মেরে মহামা করবো আল্লাহ মধ্যে जामजाम केो इम वाला, वाला लोक लो, सारा दुनिया तारुद्धे हमें कि भाव गई निजाम चालया जयुक्त कर दी और सारा दुनिया के पराजित करोल फर्म के कि পানি দিয়ে একটু খতম করে দিচ্ছি এক নৌকাওয়াল ইমান আমল বালা তাদেরকে এই বিশাল তুফানের মধ্যে সেই নৌকা পাহাড় মধ্যে পাহাড় মধ্যে পাহাড় পানির মেরে बोले आर क्वाए, इमान, वाला सामान्य अल्प कहना सारा दुनिया रूप से दिलान और सारा दुनिया के कम पानी दिया बयान खत्म कर दीबान हर नबीर जमाना अल्लाह राम के कराइ रसुल्ला जमाना নিজান যে আল্লাহ রসুল্লাহ ইসলাম একেবারেই দুর্বল জাহিরি ভাবে একেবারেই নিঃস্ব তিনি জাহিরি ভাবে কিন্তু আল্লাহ কিরকম ভাবে রসুল্লাহ ইসলামকে তাদের ভিতর থেকে হেফাজের সঙ্গে ব্যাগ করে নিয়ে আসতেছেন আর কিভাবে আল্লাহ তাকে তার যে দাবতকে আল্লাহ করতেছেন আল্লাহ বলেন তাদের সমস্ত জাহিরি চেষ্টা তদবীরকে আল্লাহ উদাহরণ দিতেছেন বলে এরোধনি যে আল্লাহ সূর্যকে सूर्य नूर देखो ए क्यों खुदिया चुक दिया सूर्य के अल्लाहरान सूर्य के चाय तरक बोका तारो एरक बोका हुईल जो अल्लाह तलामान जे दिन नूर के दुनिया के जानाते चाहते से देखे क्यों खूजिया चाय তাদের সমস্ত চেষ্টা তর্বির একজনের ফু মার মধ্যে বেশি নয় সূর্যকে ফু মার চেয়ে বেশি নয় তারা যত চেষ্টা তরবির করে ঘাবেন না ঘাবরায় না যে তারা এত চেষ্টা তদবির করতেছে খোদার নূরকে নিভাইবার জন্য বলে যে তাদের সমস্ত চেষ্টা তদবির একজনের সূর্যের দিকে ফু মারার চেয়ে বেশি নয় যখন আল্লাহ তার নিদাম আর নিদাম মালাদের লাগবে বলে উদাহরণ কি বলে উদাহরণ তো এরকমই বলে বলে যে খালি ঘর পাইয়া খালি ঘর পায় ঘরে মানুষ নাই যে তারাও টাকার পিঠে পড়ছে জাগা জমিনের পিছে পড়ছে রাজস্ব হুকুমতের বিচে পড়ছে তারাও কলকল পায় এবার পড়ছে যে দিয়ে আমরা জয় যুক্ত হবো দিয়ে আমরা উপরে উঠবো তো যে তারা ইমান আমলকে ছেড়ে দিতে ইমান আমলে ম্যানুষকে ছেড়ে দিচ্ছে দুনিয়া বিরান বলে যে মাকড় সায় বিরান ঘরে খালি ঘরে মালিক নাই তারা ঘর ভোরা আবার যে কবুতর উপরে বাসা বানছে কবুতর খানে ডিম বাড়ছে কবুতরের বাসা বলে যে ডিমের তিনটা মাকড় সাল জালে পড়ে আর কবুতরের বাসার তিনটা খড় পুটা মাথর সার জালের উপরে পড়তেছে তো গান ছিড়ে নাই মাথরটা ভারী গর্ব করতেছে মানে খড়ের উপরে খড় পড়লো তিনকার উপরে তিনটা পড়লো উপরে আমার জাল ভাঙলো না আমার জাল ভারি মজবুত খুব অহংকার গর্ব করতেছে ঠিক এদিকের লালনা করছা না সাদা না সব তোরা যদি ছুটা ছুটি মিটিং ফিটিং করতেছে ঘরের মালিক তাদের গলবে তারা বাঁচে না বলে যে খরের উপরে পূজা করলো আমার চাল ছিল না বলে যে চিনকার উপরে ছিলকা পড়লো ডিমের ছিলকা পড়তে বলে তাতেও আমার চাল ছিঁড়ে নাই আমার চাল খুব মজবুত আর যারা বলেন বলে যে এই মাটল বলে যে সারা দুনিয়া ছেয়ে গেছে তার বলেছে ঘরে মানুষ নেই মাটর সায় জাল বেজা সারা ঘরকে এরকম জাল দিয়ে ফেলছে তো বলে যে ঘরবেলা আইসে দেখে মাটর মাটর সায় সারা ঘরকে জাল দিয়ে ভেরা হয়েছে তো ঘর বালায় দিয়ে এদিকে এক বাড়ি ওদিকে এক বাড়ি মাটর সাল মরছে মাটর সব জালও মরতেছে সবচেয়ে সব খতম ঘর পরিষ্কার হয়ে গেছে মেরে মহাদাম দোষ যদি খারাপ হয়ে যায় এই দুনিয়াকে ইমান দিয়ে আবাদ করে এই দুনিয়াকে আমান দিয়ে আবাদ করতে শুরু করে দেয় তো মেরে মহাদাম দোস্ত সারা দুনিয়ার পাঁচেল মানে যে পাথেলের যে শক্তি যা মানে ওই মাকসার মাকসার বেশি নয় খোদায় পাকের আজাদের ঝাড়ু চলবে এক এক এক কোনা হয়ে ঝাড়ুতে ঘরের যেমন পাকের এক ঝাড়ুতে নমরুদের জাল শেষ হয়ে গেছে খোদায় পাকের এক আজাদের ঝাড়ুতে ফেরাউনের জাল খতম হয়ে গেছে এক ঝাড়ুতে কমে আজের জাল খতম হয়ে গেছে এক ঝাড়ুতে কম এমদের জাল খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে لم মেরে মতনামুগে যুগে আদারের ঝাড়ু চলছে আর এই সমস্তের সমস্ত চাল البلاد গেছে فيها الفساد গ্রহা বিলান ربك হিম্রব্য এইটার অপেক্ষায় আছে আমাদের মেহনতকে নিয়ে এক ঝাড়ুতে এক এক পাশের খতম হয়ে আর যদি মেরু মহাদাম দোষ ইমান আর আমল বালারা ইমান আমাদের মেহনত করতে বালারা তারা যদি মেরু মহাদরম ইমান আমলের মেহনতকে ফেরে দেয় বাঁ তেলের জাল তাদেরকে আমাদের দাও এই জমিনের উপর থেকে তোমাদেরকে মিটাই দিবো খতম করবে তুমি সামনে মাথা নোয়াইয়া দিবে বাঁধেলের সামনে মাথা নোয়ানি তারা উপায় থাকবে না তখন সকলে করা শুরু করবে বলে এইভাবে চলা যায় কিনা মুক্তিষাব একটু দিতে পারা করেন না কোন উপায় নাই উপায় নাই করছে এইটা করার কোন উপায় নাই তো মুক্তি যখন উপায় নাই অনপায় ব্যক্তির জন্য কি করা চলে না তবা করেন আপনার ঘুরে গুলা কি এই মেরে মসজানবো টেরে চারিলে পরে যখন খোদার কাছে হাত ছিলা চোখের পানি ফেলাইবো আর কাঁদবো পরে যে খোদায় পাঠ করবো যে এই উপরে তোমাদের মদত হবে না তোমরা এই জমিনে খতম হয়ে যাও ইমান আমল যেটুকু আছে এটুকু যদি কবরে আইতে পারো তো খবরে দেখা যাবে হে আমাদের দেখা যাবে ওই ইমান আমলের বদল তোমাদের পার করণ যায় সেই জন্য মেরে মহাদাম দোষা বুর্গ এই দাম মেহনত সেই মেহনতান করে দামকে নিজের পক্ষে নেওয়ার চেহারা মেরে মহাদাম দোস্তা ব্যক্তিগত সমস্যা সামাজিক সমস্যা দেশব্যাপী সমস্যা দুনিয়াব্যাপী সমস্যা সমস্ত সমস্যার সমাধান এই রাস্তা সেই রাস্তায় বলে খোদার দিনের ভিতরে আনো আমা রাস্তা করো জমিনের উপরে আমল করবে তো উপরে খোদার নিজামের মধ্যে হরকত ফয়দা পাবে সচাশি না আল্লাহ তারা বলে দিতেন বলে যে জমির আসমানে যত বিশৃঙ্খলা দেখতেছ যতনা দেখতেছ এই সমস্ত বিশৃঙ্খলা গুলা মানুষের হাতের কামাই পরিণতি কাজে মানুষ এই সমস্ত অবস্থাকে খেজরা দূর করতে পারবে না সহজ রাস্তা হলো বলে ভাই ইমান আমল বানাও আল্লাহ তারা ইমান আমলের মজুরতে এই ফৃতনা সচারের অবস্থাকে দূর করবে সুফল অশান্তি চায়নের অবস্থাকে আল্লাহ নিয়ে আসবেন ইজ্জরতা সম্মানের অবস্থাকে আল্লাহ নিয়ে আসবেন আল্লাহ যারা ওই অবস্থাকে পরিবর্তন ঘটাই নেবেন যখন ইমান আমার জিন্দা হবে যে তিনই রাস্তা মানুষ যখন ইমানের সঙ্গে ইমানের সঙ্গে সদায় পাকের এত সদাকে রাজি করার জন্য জমিনের বুকে কোনো আমল করে তো গেয়েবের মধ্যে এক আদর সৃষ্টি হয় আদর বলে যে নামা দেখা হইয়া যখন অল্লাহ ও আকবর বলে বাংলা যখন আল্লাহ ও বলে তো বলে যে এই আল্লাহ ও বলার সঙ্গে সঙ্গে এই পরিমাণ নূর সৃষ্টি হয় যেরকম সূর্যের আলো সারা পৃথিবীকে আলোকিত করে ওরা অল্লাহ ও নূর সারা পৃথিবীকে আলোকিত মধ্যে এই আলো সৃষ্টি হয়েছে অবস্থা সৃষ্টি হয়েছে অন্ধকার দুর্বিত হয়ে এক নূর সৃষ্টি হয়েছে না নূর দেখবে কোরআনে পাখের এক একটা হরফ যখন ভোবানে উচ্চারিত হয় পরে এক একটা হরফ নূর হয়ে ছড়ায় পরে কিন্তু এই কোরআনের যে নূর হয়ে ছড়ায় এটা তো এই চোখ দিয়ে মানুষ দেখবে না বলে যে ইমান আর জকিম যখন বনবে চোখ দিয়া জিলের রূল দিয়া মানুষ ওই রূপকে দেখতে পাবে এই জমিনের বোধে খালি আলোড়ন সৃষ্টি হইতেছে না বলে যে এই আলোড়নটা আমাদের জানাধিক আমাদের আলোড়ন বলে যে মৌকের পরে বর্জ্যী জিন্দিগিতে সৃষ্টি হবে আর এই আলোড়নটা কামড় ময়দানে সৃষ্টি হবে আখেরা তো এই আমলে দুনিয়াতে আসমানের মধ্যে ওই আমলের কারণে পানি পড়তেছে জমিন থেকে ফসল ফেরিতেছে আর মেরেমহার দোস্ট আসমান থেকে রহমতের ফয়সলা হয়েছে আসমান থেকে আজাদের ফয়সলা রাখতে আসমান থেকে আজাদের ফায়সলা রহমতের ফেসরা এটা তো এই জমিনের উপরে আমাদের সঙ্গে সম্পর্কিত জমিনের উপরে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে জমিনের উপরে টাকার সঙ্গে সম্পর্ক রাখে না জমিনের নারি ঘরের উপরে সম্পর্ক রাখে না গাড়ি বাড়ির উপরে এটার সঙ্গে এটা সম্পর্ক রাখে না কোন রাজত্ব বকুমতি ক্ষমতার সঙ্গে এটার সম্পর্ক রাখে না এটা সম্পর্ক তো মানুষের আমার উপরে যখন ইমানওয়ালা আমল করে তার অবস্থার পরিস্থিতি এরকম সৃষ্টি করবেন যে মধ্যে তার তাঁকিজা জিন্দিকি সে হাতে যা জিন্দিগি পবিত্র জিন্দিকি সে দুনিয়াকে হাতেই করবে দোসটা দূর হার হার জিনিসের মধ্যে নূর জাহের হবে এবং হার হার জিনিসের মধ্যে যে পাখি দিগি জাহের হবে তার পবিত্রতা আসবে খাওয়ার মধ্যে পাক পবিত্রতা ঘরের মধ্যে আর আমাদের মধ্যে পাক পবিত্রতা আছে আর না হলে বলে যে না তারা জিন্দগির মধ্যে না সৃষ্টি হবে না তার ঘুমও যে অত্যন্ত আর ঘুম তার অত্যন্ত নাফাক ঘুম খাওয়া দাওয়া তার অত্যন্ত নাফাক খানা পিনা তার জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত তার নাফার মুহূর্ত কাটতেছে আর এই নাফাকির ভিতরে তার জিন্দগির শান্তি দূর হয়েছে ওই নাফা কি না সে যে রাস্তায় চলতেছে পরে এই নাফরমানির কারণে তার জিন্দগি প্রত্যেকটা কাজের মধ্যে নাফাকি দুর্গম বলে এক মিথ্যা কথা যখন কেউ বলে ফের চল্লিশ হাত ঘুরে চলে যায় ওই মিথ্যা দুর্গন্ধের কারণে দুর্গন্ধের কারণ ওই মানে আমাদের স্কুল নাকে ওই দুর্গন্ধ অনুভব করে না কিন্তু ফেরেস্তার মতন এরকম পাশিঙ্গা মকলু তাদের তারা অনুভব সেই জন্য এই পাকিজা जिंदगी যখন ইমান আমল ভালা আসবে তো দুনিয়ার জিন্দিও আল্লাহ তার পক্ষে চলবে চাহে সারা দুনিয়া তার বিপক্ষ সে জয়যুক্ত হয়েছে সে জয়যুক্ত হয়েছে তার আর কাম আল্লাহের ভাইপি নিজামের মাথা হাতে তার আর কাম আঞ্জাম পাবেন বুড়া হবে তোমার মহাদি সময় শুরু হবে ওই সময় আল্লাহের হাজির হবে আল্লাহ তার ঘাই নিজাম তাকে দেখাই দিলেন ফলে এতদিন ঘাইয়ের মধ্যে যা হচ্ছে তা দেখাল দুনিয়ায় বিছনে শিয়া আগে আগে রু বাইবার আগে আগে সে তার ঘুরের মধ্যে কি চলছে একে দেখা যে মেঘ আমরা ইমান বানাইছে সে জানা তার মেমান আর খুব আর আনন্দ লোকেরা বলবো থাকেন থাকেন রাখা যায় কিভাবে সে বলবে না আমি আর এই দুনিয়াতে থাকবো না আমি তো আমার আমাদের আর পুরস্কার দেখতে পাইতেছি আমি যা তৈরি হয়েছে এই দুনিয়ার সে কোটি গুণে উত্তম আমি তো সেদিকেই যাব যাবে বন্ধ হয়ে যাবে দুনিয়ার লোকেরা বলবে বলে যে জোবান বন্ধ হয়ে গেছে মজগুল আমাদের সে বেঈবানির সঙ্গে জিন্দি কাটাইছে বদামালি কাটাইছে এই বিছানায় সোয়া অবস্থায় যান সে তার এই সমস্ত জিন্দি ভরা আমাদের মধ্যে যা তৈরি এইটা সে দেখা তার বিছনা ছাড়বে বিছনা ছাড়বে না তো তারাও এই আবার এই কঠিন অবস্থা এই আগু আর এই মারপিট আর এই সব বিচ্ছুর মানে এই কঠিন কঠিন আজাদ যা কল্পনা করা নাই বলে এই জিনিস সব তোমার জিন্দিক ভরা এদের দিকে চলো তোমার দোষ সে ওই দৃশ্যকে দেখা তারও যে তাতে দাঁত লেগে দেবে দুবান বন্ধ বেশি ভয় পেলে কি হয় কথা বন্ধ হয়ে যায় দাঁতে দাঁত লেগে যায় ঠিক নেই বলে ওইরকম জোটে তার জোবান বন্ধ হয়ে যাবে তার চক্ষু স্থির হয়ে যাবে আর মানে তার ভোট জ্ঞান সব হয়ে যাবে দুনিয়ার মানুষের যতই ডাকবে কারোর দিকে সাইবার ফুস কথা বলার শক্তি নাই এবং সে ওইদিকে হাখের এই জন্য ঘড়ি আর ওই মৌসের বহুত্ব আসার আগে আগে খোঁজায় মূল্যবান এই জন্য করেন যে আমি তোমাদের হাসিফানা মহাদাতা আন্নাথ মিলেই না তো জান তোমরা কি মনে করছ যে তোমাদের জিন্দিগি আমি খেল এমনি এমনি উদ্দেশ্যবিহীন ভাবে বাচ্চা যেমন খেলে তাদের কোনো উদ্দেশ্য নাই ফলে আমি কিরকম উদ্দেশ্যবিহীন ভাবে তোমাদের জিন্দগি বানিয়েছি তোমাদেরকে তৈরি করছি আর তোমরা কি মনে করো যে তোমরা ফিরে আবার আমার কাছে আসবে না অবশ্যই আমার কাছে ফিরে আসবে এই জন্য মেরাম অজান দশটা বলব ওই দিনের তৈরির জন্য আজ এই জুনিয়র জিন্দিগি আপনার হাতা দিচ্ছেন বড় মূল্যবান क्योंकि यार मूल्य ना बुझा आज दुनिया मुसलमान आखिर रूप इमान राखनी वालामान जी शिकारा वाला। मेरे मत अंदर जमीन दुनिया चलते ही सब्लिक मेहनत आल्ला चलते भाई चार मासा लगया इमान बनाओ आमार बनाओ खा जा ওইটার উপরে যে ইন বান তারপরে দেখো দুনিয়ার নেজাম হোদায় পাশ তোমার সামনে কিভাবে পরাজিত করে তোমার হালতের পরিবর্তন টাকা দিয়ে হবে না তোমার হালতের পরিবর্তন তো তোমার আমল দিয়ে হবে তোমার গোয়া দিয়ে হবে তোমার দোয়া দিয়ে হবে দুনিয়ার মানুষে যে হাজারো ইন্তজাম করবে আর তোমার এই দুই খোঁটের হরকত তাদের সমস্ত ইন্তজামকে ভন্ড বন্ধ করে দেবে শেষ खत्म घर अब कानते गई के रसुल्लाटे हर फल अल्लाह कथा उच्चारण हवा और बोले संगे संगे बोड़ा कम সামনের দুই পাও পাথরের সবচ জমিনের মধ্যে ভুগে গেছে আর সে ঘোড়ার থেকে শিখতে এক দোয়াই তো দোয়া সব আসমান থেকে আসছে রসুল্লাহ যত দোয়া শিখেছেন এই সমস্ত দোয়া আল্লাহ আসাদ রসুল্লাহ সেশেন কে এরকম দোয়া করতে পারেন আমি তার দোয়ার উপরে আমি তার দোয়াকে কবুল করব য়ার উপরে না হইয়া আজ তো টাকার উপরে আজ তো জাহিনী তোয়ার মধ্যে আল্লাহ হাসানা করে রাখছেন দোয়ার সঙ্গে আপনাদের রাখছেন গোয়া বাদেছেন আল্লাহ হাসানার ওয়াদা শিখে শুনাই দিচ্ছেন বলে এই দোয়ার সঙ্গে এই ওয়াদা আল্লাহ এই দোয়ার সঙ্গে এই ওয়াদা আল্লাহ চালাব লাখা ওটা লাফু বজায় নিরানব্বই রোগের চেপা নিরানব্বই রোগের সবচেয়ে কম দরজার রোগ হইল দুশ্চিন্তা এই লাখাও নাচিয়া যে রোগ ছাড়বে যত রোগ ছাড়বে ছাড়ছে তার সবচেয়ে কম দরজার রোগ হইল দুশ্চিন্তা দূর হবে লাখাও না পড়া তো সোজা লাখাও নাচিয়া কোথায় কোথায় ধরে লাখা ওটা বা লাখো বজায়ল্লাহিল্লাহ সত্তর রকমের হাজত করা হবে সবচেয়ে কম দরজার হাজত যেটা সেটা হল অভাব কোথায় করতেছে আজ মুসলমান তাই দোয়ার জন্য ইমান বানাও ইকিন বানাও দোয়ার উপরে চলো কইলে তো পড়বে না যদি না যে তবে এত কিছু দেওয়া হল না আপনি বুঝেছেন এই দোয়া হয়েছে এত কিছু না তো বিশ্বাসী তো সে দোয়া করবে ভাই আল্লাহ প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমান কোন মুসলমান বাদ নেই প্রত্যেক মুসলমানের জন্যই বরং সারা দুনিয়ার জন্যই বলে ভাই আল্লাহ রাস্তায় বেরবে চার মাস আল্লাহ রাস্তায় লাগায় ইমান আমুলকে বানায় জিন্দগির মশলা আসানি আল্লাহ বানাবেন এটার উপর এটার উপর তৈরি না প্রত্যেক সপ্তাহে করি আর নিয়োগ যায় সেই সপ্তাহে কারা কারা আপনার আপনার মহল্লা থেকে চার চার মাসের জন্য সাথী করে আনছেন কিন্তু দেওয়া হয়ে যান করে বলেন ভাই আমার মহল্লা থেকে মাসের জন্য এক জমা একজন আনছি দুইজন আনছি যাই আনছি বলেন মাসাল্লাহ আর যারা এখানে আসেন তারাও বলে চার মাসের জন্য বলেন মাসা আল্লাহ হিম্মত করে হ্যাঁ মার্শাল্লাহ মহল্লা থেকেও বলে মহল্লা থেকে জেলেরকে জয় করে নিয়ে তাদের জন্য তাদেরকেও বলি মাসা আল্লাহ দাঁড়ায় যান করেন দাঁড়িয়ে যান নিজের জায়গায় মাসা আল্লাহ নাম লিখতে থাকেন ওই যে ভাই কিছু নাম লেখে জি মাসা আল্লাহ এইভাবে দেখি ভাই চার চার মাসের জন্য মাসাল্লাহ হিম্মত করেন বলেন মাসা আল্লাহ মহাল্মা বলেন মসজিদবার বলেন মাসা আল্লাহ হিম্মত করে চার চার মাসের জন্য বলেন চিল্লার জন্য থাকলে ভাই ওইটাও করে ঠিক আছে চিল্লার জন্য যদি তৈরি করে আনে জন্য তৈরি করে থাকি যে কোনো তস্কিল আমরা তৈর করে এনে থাকি দাঁড়াই যাই মাসাল্লাহ মসজিদমান করে ফলে ভাই আমরা এইভাবে জন্য আনছি জন্য আনছি জিল্লার জন্য আনছি জন্য